জারির ইবনা আবদুল্লাহ রদিল্লাহ তাল্ল হতে বর্ণিত তিনি বলেন আমি সলাত কাইম করার জাকাত প্রদান করার এবং প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণ কামনা করার ব্যাপারে রসিলুল্লাহ সাল্লাসাল্লাম এর নিকট বায়াত করেছি